বাংলা মানবতা সমাধান حس في أعلاقنا أعلاقنا الإيمان إنسان هذا العصر أهمل روح السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব ইতিপূর্বে আমরা আলকুরানের পাঁচটি ওসিয়ত আলোচনা করেছি আমরা দেখেছি সমাজে ধর্মের নামে কুসংস্কার মানুষের মনগোড়া বিধিবিধানকে ধর্মের নামে চালানো অনুষ্ঠান সর্বস্ব সিরিক নির্ভর পুরোহিততান্ত্রিক ধর্মাচারের প্রতিবাদ ও খণ্ডন করে আল্লা তালা প্রকৃত ধর্ম ব্যবস্থা কী তার মূল নীতিগুলো কি এটা জানানোর জন্য আমাদেরকে কোরআনের সোর আনামে এবং অন্যান্য বিভিন্ন সোরার বিভিন্ন আয়াতে আমাদেরকে মৌলিক নির্দেশনা দিয়েছেন আমরা বিগত পর্বগুলোতে প্রথম আয়াতের পাঁচটি পর্যালোচনা করেছি আজ আমরা শুরু করব আল্লাহ তাল কাছে আমরা তৌফিক প্রার্থনা করছি আল্লাহ বলছেন আমার পরবর্তী হল দিনের মূল ভিত্তি হলো যে তোমরা এতিমের সম্পদের নিকটবর্তী হবে না শুধুমাত্র তার সংরক্ষণ কল্যাণ বৃদ্ধির প্রয়োজন ছা এটা আল কোরআনের ষষ্ঠ অসিয়াত এতিমের সম্পদের কাছেও নেওয়া যাওয়া বৃদ্ধি এবং সংরক্ষণের প্রয়োজন ছাড়া সমাজ দর্শক আমরা দেখেছি যে ইসলামী শরীয়তের মূল বিষয় হল ব্যক্তি পরিবার সমাজ মানব সভ্যতার সকলের প্রাণ সম্পদ সম্ভ্রম ধর্ম এগুলো সংরক্ষণ করা এজন্যই আল্লাহ ব্যক্তিকে দিয়ে শুরু করেছেন জীবনযাপন করো এটা তোমাকে পিতা মাতা সন্তান পরিবার আত্মীয় স্বজনের মাধ্যমে পারিবারিক তোমার ছোট্ট গণ্ডির ভিতরে পরিপূর্ণ শান্তি লাভ করবে তাদের হক আদায় করো দয়ার দান নয় অধিকার এরপর অশ্লীলতা মুক্ত ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন গঠন করো এটা মানব সভ্যতা সংরক্ষণ করবে আর মানুষ হত্যা থেকে বিরত থাকো আইনুগ ব্যবস্থা ছাড়া রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া কোনো মানুষ কোন মানুষকে হত্যা করতে পারবে না ব্যক্তির পরে সমাজ এবং মানুষের অধিকারের বিষয়গুলো শুরু হয়েছে মানুষ হত্যার পরে ষষ্ঠ আল্লাহ আল্লাতালা বলছেন এতিমের মালের কাছেও জিও না এক্ষেত্রে ইসলামের মূল নীতি একজন মানুষ আর একজন মানুষের সম্পদ অবৈধভাবে নিতে পারে না তবে সমাজে যারা দুর্বল তাদের সম্পদ জালেমরা সহজে নেয় আর এই জন্য দুর্বলদের বিষয়টা কোরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দুর্বলদের ভিতর রয়েছে এতিম দুর্বলদের ভিতরে রয়েছে বিধবা দুর্বলদের ভিতর রয়েছে শিশু কিশোর দুর্বলদের ভিতর রয়েছে মুসলিম সমাজে বসবাসকারী অমুসলিম নাগরিক সংখ্যালঘু তারাও দুর্বল আর এজন্যই الله رسول صلى الله عليه وسلم سين من آذى ذميا أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا من غير طيب نفسه كنت أنا خصمه يوم القيامة جو ده عمار أمو تركه مومن هو مسلم شمازه بشباش كاري كنو انو ده شرمانو شو مسلم مسلم ده شه بشباش کرسه بشباني جو کرسه তাকে তার কাজ নয় এমন কোন দায়িত্ব কাজ করতে বাধ্য করে অথবা তার থেকে কোনো বিষয় কি নফ তার মনের খুশির বাইরে কৌশলে বাধ্য করে চাপ দিয়ে গ্রহণ করে রসুল্লা সাল্লাম বলছেন কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহ আল্লাহতালার কাছে বাদী হয়ে দাও তো এই বিষয়ের কারণেই দুর্বলের বিষয়টা আল্লাহতালা বেশি উল্লেখ করেছেন আর এক্ষেত্রে মূলনীতিগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন রসল্লা সাল্লাস বিভিন্ন উল্লেখ করেছে এই মূলনীতির বিষয়টা রসল আসালাম খুব সুন্দরভাবে বিদায় হজে বুঝিয়েছেন মানুষ অনেক সময় ভক্তি শ্রদ্ধা দ্রব্য বস্তুর দিকে যতটুকু চায় মানুষের অধিকারে তত যায় না মসজিদকে সম্মান করা সহজ মসজিদ তোমার সাথে রাগ করে না একটা স্থানকে সম্মান করা সহজ কারণ সে তো আমার সাথে রাগ ঝগড়া করে না একজন মানুষ মানবীয় লেনদেনের ভিতরেও তার হক আদায় করা এটা একটু কঠিন হয়ে যায় আর তাই আল্লাহ রসুল সাল্লা বিদায় হজে সাহাবিদেরকে বুঝালেন যে মানুষের হকটা বোঝ তিনি প্রশ্ন করলেন আইউ শাহরিন হাঁদা এটা কোন মাস জিলহাজ মাস মিনাতে তিনি এটা বলছিলেন জিলহাজ মাস পবিত্র মাস আইমিন হাজা এটা কোন দিন কোরবানির দিন ঈদের দিন কত পবিত্র মর্যাদার দিন এদিনকে কেউ যদি অপমান করো পবিত্র করে সবাই রাগ করবেন প্রচন্ড ক্ষুদ্ধ হবে। এইও বালাদিন হাওয়া এটা কোন বেলাদ কোন শহর এটা হারাম আল বেলাদুল হারাম এটা আল্লাহ তালার হারাম মহাপবিত্র শহর পবিত্র পবিত্র পবিত্র দিন স্থান এবং সময় আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বললেন দেখো যে গভীর মর্যাদা তোমরা বেলাদুল কে দাও মক্কার হারাম প্রান্তরকে দিয়ে থাকো যে গভীর মর্যাদা তোমরা ঈদের দিনকে দাও মোমেনের মর্যাদা হারামুন আজকের এই দিনে এই মাসে এই শহরের যে মহা পবিত্রতা এখানে যেমন কোনো অন্যায় তোমরা করতে পারবে না কোনো সামান্য বিচ্যুতি করতে পারবে না একজনের সম্পদ সম্ভ্রম এবং প্রাণ অন্য মুসলমানের উপরে ঠিক তেমনি হারাম মর্যাদাময় মহাপবিত্র এটা সংরক্ষণ করা তোমাদের দায়িত্ব সম্বন্ধে দর্শক আমরাও সমাজে অনেক সময় অচেতন হয়ে যাই কেউ একটা মসজিদে এই মেরেছে আমরা প্রচণ্ড ক্ষুদ্ধ হই কিন্তু একজন মানুষের হক নষ্ট হচ্ছে আমরা তাকিয়ে দেখি না আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে আব্দুল্লা আব্বাস বর্ণিত শেখ নাসিউদ্দিন আলমানী সে বিভিন্ন সনদে এনেছেন সহিদ হিসেবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বেতল্লাহকে কাহাবাকে সামনে রেখে বললেন মার হাবামিকি মিনবাইদ মা আক মিনবাইদ ওমা আদমা হরমাতা কা তোমাকে স্বাগত তুমি কত পবিত্র তোমার মর্যাদা কত বেশি তবে একজন মুমেন আল্লাহর কাছে তোমার চেয়েও অনেক বেশি পবিত্র অনেক মর্যাদাময়ার মিন কি ওয়াহেদা আল্লাহ তালা তোমার জন্য একটা জিনিস আরাম করেছেন যে তোমার এই প্রান্তরে কোন অন্যায় অগঠন করা যাবে না আর আল্লাহ তালা মোমেনের জন্য ওয়াহার মিন আলমিন মোমেনের জন্য তিনটি বিষয় হারাম করেছেন দমহু ও বিহি জন্মেনের জন্য আল্লাহ তিনটি বিষয় হারাম করেছেন তার সম্পদ তার প্রাণ আর তার ব্যাপারে কোন খারাপ ধারণা পোষণ করা তিনটি আল্লাহ হারাম করে দিয়েছে সমস্ত দর্শক الله تلا قرآن كريمية ببرا مولي تديسن اكير شامبود عرق بكتكيبها بالنبي الله تلا قرآن كريمية سورة باقرائي بولسن ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وانتم تعلمون ثمرا ما نشير اكزون عرق جون شامبود অথবা কোর্টে পেশ করো বিচারের মাধ্যমে সুযোগ নিয়ে আইনগত দুর্বলতা নিয়ে কাগজপত্রের দুর্বলতার সুযোগ নিয়ে আত্মসাত করো না তাহলে তোমরা পাপ বক্কন করবে তোমরা জেনে শুনে এই কাজ করো না সমর্থিত দর্শক কোরআনকারিমে আল্লাহতালা আরও কিছু মূলনীতি বিষয়ে দিয়েছেন আমরা জানব তবে তার আগে ছোট্ট একটু বেরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের সাথে আবারও ফিরে এসে আলোচনার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে ততক্ষণ সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরক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 कुरान भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख সকালে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকাসপনাই উইটনেস ডাক ইনকল অ সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 কেন তাদেরকে ইসলামের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার সম্মান দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সম্পদের নিরাপত্তা বিশ্ব মানবতার কল্যাণে ইসলামী শরিয়তের মূল বিষয় হল পরস্পরের সম্পদের নিরাপত্তা আর এজন্য আল্লাহ কিছু মূল নীতি দিয়েছেন সুরা বাকার আয়াত আমরা বিরতির আগে শুনেছি সুরা নেশায় আল্লাহ তালা আবারও বলছেন বলা দেখা গ্রহণ করোনা দখল করো না আত্মসাত করো না তবে যদি বাণিজ্য হয় এবং উভয়ের সম্মতিতে বাণিজ্য হয় তাহলে তোমরা অপরের মাল নেবে বাণিজ্যিক বিনিময়ের মাধ্যমে ব্যবসার মাধ্যমে শরীয়ত সম্মত ব্যবসা এবং পরস্পরের সম্মতি সন্তুষ্টির মাধ্যমে তোমরা একে অপরের মাল নেবে এছাড়া কোনোভাবে নেবে না এবং তোমরা একে অপরকে হত্যা করবে না প্রাণের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা একসাথে এরপর আল্লাহ কি বললেন অমাইফ আলদাওয়ান ওদুলা হসাফান যদি কেউ জলুম করে সীমা লঙ্ঘন করে কারোর মাল অবৈধভাবে বক্ষণ করে আত্মসাত করে কাউকে হত্যা করে তাকে আমি অচিরেই জাহান্নামে প্রবেশ করিয়ে দিন সময় দর্শক তাহলে মূল নীতি হলো যে একজনের সম্পদ আর কোনোভাবেই নিতে পারবে না হয় পরস্পরের সন্তুষ্টি খুশিতে কেউ কাকে হাদিয়া দিলে সেটা ভিন্ন কথা অথবা বাণিজ্যিকভাবে সম্মত ব্যবসা এবং পারস্পরিক সম্মতি সন্তুষ্টির মাধ্যমে যেটা হবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিস শরীফে এ ব্যাপারে অনেক সতর্কতা ও মূলনীতি দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা বলছেন কোনো জন্য বৈধ নয় যে একটা সাধারণ একটা লাঠি মনে দেওয়া ছাড়া এটা গ্রহণ করবে এটা তার জন্য বৈধ নয় কত কঠিন ভাবে একজনের সম্পদ আরেকজনের জন্য হারাম করেছেন এ কারণে অন্য হাদিসে রসল সাল্লাম বলছেন মানে কতাতা দেবা হারিহিলনা যদি কোন মানুষ অন্য একজন করে মামলায় মিথ্যা আইনের ফাঁক ফকর দিয়ে দখল করে নেয় তাহলে আল্লাহ তাল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন কেয়ামতের দিন যখন তার সাথে আল্লাহ সাথে দেখাবো আল্লাহ তারপরে প্রধান্বিত থাকবে সাহাবাই জিজ্ঞাসা করলে রসুলাল্লাউকানা সাইয়া নিয়া সিয়ম যদি খুব অল্প জিনিসও এভাবে কৌশলে নিয়ে নি তার সন্তুষ্টির বাইরে মামলা মকদ্দমা করে গ্রহণ করে নিই তাহলে কি হবে আল্লাহ রসুল বলেন কানা ও যদি আরাক গাছের একটা ছোট্ট ডাল হয় এটাও যদি কেউ অন্যায়ভাবে অবৈধভাবে মিথ্যা ডকুমেন্ট দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা কসম করে দখল করে আত্মসাত করে ভোগ করে তাহলে একই পরিণতি তার হবে সম্বন্ধ দর্শক এটা হলো ইসলামের মূলনীতি যে এক ব্যক্তি আরেক ব্যক্তির সম্পদ তার সচেতন সম্মতি আনন্দচিত্ত সম্মতি অথবা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ছাড়া গ্রহণ করবে না এটা কঠিনভাবে হারাম আর এক্ষেত্রে আরও বড়ো হারাম হলো যে আমি জেনে শুনে একজনের সম্পত্তি আইনের ফাঁক ফকর দিয়ে অথবা সরকারি সুযোগ নিয়ে দখল করেছি এটা এত বড়ো হারাম যদি ছোট্ট মেসোয়াকের ডালও আমরা এভাবে দখল করি তাহলে আল্লাহ তা আল্লাহ সামনে যখন দাঁড়াবো তিনি প্রধান্বিত থাকবেন ওই ব্যক্তির জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন সম্বন্ধে দর্শক শুধু তাই নয় অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন মানে কথা যদি কেউ অন্যের জমি ভূমি অবৈধভাবে দখল করে সরকারি জমি মালিকানা মালিকানাবিহীন জমি অন্যের মালিকানাধীন জমি অবৈধভাবে এক বিঘত কেউ নিজের দখলে নিয়ে নেয় আত্মসাত করে কেয়ামতের দিন আল্লাহ তালা এই এক বিঘত জমিনকে সাত পর্যায় মিলিয়ে পুরোটা তার কাঁধে ঝুলিয়ে দেবেন অন্য হাদিস আল্লাহ রসুল সাল আসসালাম বলছেন আদমুল্লা আল্লাহ তালার কাছে অবৈধ সম্পত্তির ভিতরে মহা অবৈধ সম্পত্তি একটা হল এক হাত জমি দুজন প্রতিবেশীর ভিতরে দুইজনের দুপাশে বাড়ি মাঝখানে কিছু জায়গা আছে এ এর জমি থেকে এক হাত বা এক বিঘত নিয়েছে ওর জমি থেকে এক হাত বা এক বিঘত কিছুটা সরে দখল করে নিয়েছে এটা হলো আল্লাহ তাল্লাহর কাছে সবচেয়ে মহা অবৈধ আত্মসাধ্য এই মূলনীতির ভিত্তিতে একে অপরের সম্পদ থেকে আত্মরক্ষা করবেন একে অপরের সম্পদকে মর্যাদা দেবেন যেভাবে আমরা মর্যাদা দিয়ে থাকি বাইতুল্লাহকে মক্কা শরীফকে পবিত্র মাসগুলোকে পবিত্র দিনগুলোকে তার চেয়েও বেশি তবে পৃথিবীতে একে অপরের সম্পদ দখল করা কঠিন কারণ প্রত্যেকেই নিজের শক্তি সাধ্য দিয়ে সম্পদ রক্ষার চেষ্টা করে সহজ হলো দুর্বলের সম্পদ আত্মসৎ করা আর এই দুর্বলের ভিতরে সবচেয়ে দুর্বল হলো এতিম যার পিতা বরণ করেছেন অভাবপ্রাপ্ত বয়স্ক সম্পদ আছে এর সম্পদ যিনি ঠেকাবেন যিনি রক্ষা করবেন তিনি চলে গেছেন এখন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি অনেক সময় আত্মসাত করে ফেলেন এটা আমরা সমাজে দেখতে পাই পিতার মৃত্যুর পরে ছোট ভাই বোনদের দায়িত্ব নেন বড় ভাই ভাইয়ের মৃত্যুর পরে এতিম ভাতিজাদের ভাইয়ের এতিম সন্তানদের দায়িত্ব নেন চাচা অথবা এই ধরনের এতিমের সম্পদের যিনি দায়িত্ব নেন তার উপরে দ্বিমুখী দায়িত্ব রয়েছে একটা হলো এতিমের সম্পদ সংরক্ষণ করা মোটো ভোগ না করা আর একটা হলো এতিমদের প্রতিপালন করা সর্বোত্তম ভাবে প্রথম বিষয়টা যেটা করে আনকারিমি বলছে ওসিয়তে যে শব্দটা বলা হয়েছে ইল্লা এতিমেয়ের সম্পদের নিকটবর্তী হবে না তা সংরক্ষণ এবং বৃদ্ধি করার প্রয়োজন ছাড়া পিতার মৃত্যু হয়েছে সম্পত্তি বড় ভাইয়ের নিয়ন্ত্রণে আসে ভাই বোনেরা বড় না হওয়া পর্যন্ত বড় ভাই ব্যবসা বাণিজ্য করেন ভাইদের খরচ চালান আর বাকি সম্পত্তি যেটা লাভ হয় নিজের নামে চলে যায় এটা কিন্তু ইসলামের বিধান না মৃত্যুর পরপরই সম্পত্তি সবার ভিতরে সরিয়া সম্মত হয়ে বন্টন হবে প্রত্যেকেই তার সম্পদে চিহ্নিত করবে আর এই বন্টন শুধু বাড়ি বা মাঠের জমি নয় প্রতিটি বিষয় ব্যবসায়ী সম্পদ ব্যাংকের সম্পদ সব কিছু শরীর সম্মতভাবে মৃত্যুর পর পরিবন্টন হয়ে যাবে কিন্তু এতিম তার সম্পদ গ্রহণ করতে পারবে না ও চালাবে কি করে এতিমের পক্ষ থেকে অভিভাবক সেটা চালাবেন এতিমের নামে এই ব্যবসার যে লাভ হবে এর যা সম্পদ হবে এটা এতিমের প্রয়োজনের পরে বাকিটা এতিমের ব্যবসায় বা এতিমের অ্যাকাউন্টে জমা হতে থাকে যদি অভিভাবক সচ্চল হন তিনি এতিম থেকে কিছুই নিবেন না আর অভিভাবক যদি অসচ্চল হন তিনি এতিমের সম্পদ সংরক্ষণ করতে যে সময় কষ্ট করছেন এজন্য ম্যানেজার হিসেবে কিছু ভক্ষণ করতে পারেন আর এ কথাটাই আল্লাহ তালা কোরআন সোর আসার ভিতরে বলেছেন আল্লাহ তালা বলছেন যেহেতু তোমরা ছোট তোমরা ভালোটা নিয়ে তাদেরকে খারাপ দেওয়ার চেষ্টা করো না তাদের প্রাপ্য সঠিক ভাবে দাও আবার তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তাদের সম্পদ ভক্ষণ করোনা খেয়ে ফেলো না ইন্না হুকানা এটা খুব বড় পাপ ألا عبار فوري بولسن وأبتلوا ليتاما حتى إذا بلغ النكاح فإن آنستم منهم رشد فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إصرافا وبدارا يكبروا ومن كان غنيا فلستعفب ومن كان فقيرا فلأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيب তারা ঠেকাতে পারবে রাখতে পারবে তখন তাদেরকে তাদের সম্পদ বুঝে যাও পলাফ হবে দাঁড়ানি একবারও ওরা বড় হয়ে যাচ্ছে কিছুদিন পরে ওদের সম্পদ বুঝে দিতে হবে কাজে এখন একসাথে আছে দ্রুত এই টাকা দিয়ে কিছু নিজের জমি কিনে নিজের অ্যাকাউন্টে জমা করে নিজের অলঙ্কার কিনে নি ওরা বড় হয়ে যাবে বলে তাড়াতাড়ি অতি খরচ করে অতি ব্যয় করে অপচয় করে নষ্ট করো না অথবা খেয়ে ফেলো না এটা তোমরা করো এটা তোমাদের খেয়ানত হয়ে যাবে ফাইদা ফায়দা দফা ফাশেদ আলহিম যখন তোমরা তাদেরকে সম্পদ বুঝে দেওয়া সাক্ষী রাখবে যে আব্বার মৃত্যুর সময় এই সম্পদ ছিল এত বছরে অথবা ভাইয়ের মৃত্যুর সময় এই সম্পদ ছিল এত বছরে তোমার সম্পদে এই লাভ হয়েছে এই ক্ষতি হয়েছে ইত্যাদি তবে আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি সচ্ছল সে এতিমদের সম্পদে কিছুই নেবে না আব্বা অনেক রেখে গেছেন ভাই অনেক রেখে গেছেন আবার আমারও সম্পদ আছে আমারটা আমার চলে যাচ্ছে এতিমদের গুলো দেখবো তাদের ভরণ পোষণ চালাবো বাকিটা তাদের একাউন্টে জমা থাকতে হবে অমংকানা ফকিরকুল মা আরুফ আর যে অসচ্ছল এতিমদের সম্পদ দেখতে যে নিজের ব্যবসা ভালো করতে পারছেন না অথবা নিজের চলছে না সবগুলো মিলিয়ে দেখতে হচ্ছে তিনি ভালোভাবে স্বাভাবিকভাবে একজন ম্যানেজার হিসেবে যেটা প্রয়োজন সেটা গ্রহণ করতে পারে। আর যখন সম্পদ তোমরা তাদের কাছে সুফর করবে সাক্ষী রেখে দেবে যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় এটা আনকেরিমে একটা বিশেষ নির্দেশ লেন দেন সব লেনদেন লেখা পড়া করা সাক্ষী রাখা তারপরও আল্লাহ তালা বলে দেন ওকাফা বিল্লা হাসিবা কিন্তু তোমরা সাক্ষী টাক্কি যাই রাখো ফাঁকি ঝুঁকি দায় দাও হিসাব গ্রহণের জন্য আল্লাহ তালাই যথেষ্ট সম্মানত দর্শক আজকে আর এ বিষয়ে আলোচনা করা যাচ্ছে না আমাদের সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে তৌফিক দিলে আগামী পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ তালা ততক্ষণ আমাদেরকে ভালো রাখুন অমা তৌফিক ইল্লা বিল্লা সোহানদিকা ইল্লাফরাই السلام عليكم ورحمة الله وبركاته ذكرت غيها ورتل <سسؤال> القرانا اسمح صوتك اسمع الاكوان ان الله تكلم الله لنحس في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 समर्थन करोट आठचल्लिस Post code b151 th pound account number 01132301, euro account number 01132302, US dollar account number 01132303, short code three Swift BIC code IBOBZB22, IBAN double two IB টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন পাঠিয়ে আমাদের ইমেল করুন থ্রি আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন আমি আপনারা দেখছেন বাংলা